হাইনাই কমানু হেউ বী ও ويعقوب বহিমা وعيسى ইসা ويونس আসবাই وسليمان وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজ টি ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্বর্তী নবীদের পদচিহ্ন নবীদের জীবন লেকচার সিরিজে আজকে শেষ পর্ব আমরা আলোচনা করব ইনশাল্লাহা আলহিস হচ্ছেন আমাদের অর্থাৎ মুসলিমদের বিশ্বাসে তিনি হচ্ছেন একজন নবী একজন রাসুল আর আমরা যদি অন্যদের কথা মাথায় রেখে চিন্তা করি তাহলে দেখব তিনি আসলে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব বটে অন্য নবীদের সাথে ইসা আলী ইসালামের একটা পার্থক্য আছে এই অর্থে যে অন্য নবীদের ক্ষেত্রে আমরা এবং খ্রিস্টানরা এবং ইহুদিরা ওদেরকে নবী বলে মানে যেমন ইব্রাহিম আলহি ইসাল্লাম তাকে আমরা সবাই মুসলিম বলি ইহুদি বলি বা খ্রিস্টান বলি তাকে সবাই আমরা নবী বলে মনে করি বাইবেলে অনেক নবী যেমন সুলাইমান দাউদ আলহি ইসলামের কথা আছে যদিও বর্ণনাগুলোর সাথে আমরা একমত না কিন্তু এই ব্যক্তিরা যে নবী ছিলেন সেটা নিয়ে আমরা সাথে খ্রিস্টান বা ইহুদিদের কোন দিমত নেই দ্বিমত যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তিনি হচ্ছেন আইসা আলহি তাই বলা যেতে পারে যে ইতিহাসের একজন কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন আইসা আলহ ইসলাম তো পার্থক্যটা কি পার্থক্যটা যদি আমরা দেখি তাহলে আইস ইহুদি এবং খ্রিস্টানরা ইসা আলহিসামের ব্যাপারে বিশ্বাসের ক্ষেত্রে দুই প্রান্তে অবস্থান করছে ইহুদিরা বলে ইসা আলহ ইসালাম ছিলেন মারিয়ামের অবৈধ সন্তান খ্রিস্টানরা বলে তিনি ছিলেন পুত্র একটা হচ্ছে অতিভক্তি খ্রিস্টানদের ক্ষেত্রে যে তারা অতিভক্তি করতে গিয়ে ইসা আলহি ইসাল্লামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে আর ইহুদিরা তার বিরুদ্ধে অপবাদ দিতে গিয়ে মিথ্যাচার করতে গিয়ে বাড়াবাড়ি করেছে চরম মাত্রা বাড়াবাড়ি করেছে তারা তাকে জারদ সন্তান বলে অভিহিত করেছে নদুল্লাহ আমরা মুসলিমরা বিশ্বাস করি কি আমরা বিশ্বাস করি তিনি হচ্ছেন কুমারী মারিয়ামের সন্তান যেটা আল্লাহ জন্ম দিয়েছেন অলৌকিক পন্থায় কোন ধরনের পিতা ছাড়া তিনি হচ্ছেন আল্লাহর একজন রাসুল উলুল আজমদের একজন সেরা যে পাঁচ নবী আছেন সেরা পাঁচ নবীর একজন হচ্ছেন আইসা আলহ ইসালাম তিনি আল্লাহর পুত্র নন তিনি আল্লাহর রাসুল আল্লাহর কোন পুত্র সন্তান থাকতে পারে না পুত্র বা কন্যা কোন রকম সন্তান আল্লাহ থাকতে পারে না তিনি এসবের আর আরেকটি বড় বিষয় আছে তাদের সাথে খ্রিস্টান এবং ইহুদের সাথে পার্থক্য বিশেষে সেটা হচ্ছে আইসা আল্লাহ সাল্লাম দুনিয়াতে আবার ফিরে আসবেন তিনি আবার দুনিয়াতে ফিরে আসবেন এবং যে দ্বন্দ্ব মুসলিমদের সাথে ইহুদ এবং খ্রিস্টানদের সেই দ্বন্দ্বের ফয়সলা তিনি এই দুনিয়াতেই করবেন তো আমরা তাকে নিয়ে আলোচনা শুরু করার আগে কিছু ব্যাকগ্রাউন্ড এর কথা আমরা মনে করার চেষ্টা করি যে তিনি ছিলেন মারিয়ামের সন্তান এবং মারিয়াম ছিলেন বনী ইসরায়েলের জেরুসালামের তৎকালীন একটা সমের কোলে দেখলো বন ইসরায়েল লোকরা দেখলো যে তার গর্ভে তার কোলে একটা সন্তান স্বাভাবিকভাবেই তারা তার বিরুদ্ধে কুচট রটাতে লাগলো তো এরপর আল্লাহ তালা তার বান্দি মারিয়ামের ইজাত রক্ষা করার জন্য একটা অলৌকিক বিষয়ের অবতারণা করলেন মারিয়াম ছিলেন আল্লাহর একজন সৎ বান্দি একজন সৎ তার চারিত্রিক কোনো ত্রুটি ছিল না ইমানের দিক থেকে তিনি ছিলেন পরিপূর্ণ। তো আল্লাহ তার এই বান্দির মর্যাদা রক্ষা করলেন আইসা ইসা যখন কোলে মারিয়ামের কোলে সবাই দাঁড়িয়ে আছে মারিয়ামের দিকে সবাই আঙ্গুল তুলছে ছিছি করছে সেই মুহূর্তে তিনি আইসার জবান খুলে দিলেন কোলের শিশু কথা বলে উঠলো তো খুবই নাটকীয় ভাবে খুবই নাটকীয় ভাবে এইসার জীবনের শুরু। তিনি কথা বললেন তিনি বলে উঠলেন কি তিনি বললেন প্রথম কথার তিনি যেটি বললেন সেটি হচ্ছে আমি আল্লাহর বান্ধব তো আয়াতটি আহ সুরা মারিয়ামের বত্রিশ এবং তেত্রিশ নাম্বার আয়াতে তিনি কি বলেছেন সেটি কোরআন আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন তিনি বলেছেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী বানিয়েছেন যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন যেন আমি সালাত এবং জাকাত আদায় করি আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন তিনি আমাকে উদ্ধত করেননি হতভাগাও করেননি আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মেছি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি আমার জীবিত অবস্থায় পুনরুত্থিত হব আইসা আলিয়া হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যার কথা করে আছে যে যাকে জন্ম মৃত্যু এবং পুনরুত্থান এই তিনটি ক্রাইসিস বা ক্রিটিক্যাল সময়ে আল্লাহ তালা শান্তির মধ্যে রাখবেন কোন টেনশনে রাখবেন না তো এমনই একজন প্রিয় বান্ধব হচ্ছেন আলহিমা আলহিম যখন কথা বলে উঠলেন মারিয়ামের কোলে তখন উপস্থিত লোকরা বুঝতে পারলো যে আসলে বিষয়টা তারা যেটা ভাবছে তেমন না অর্থাৎ বিষয়টার মধ্যে কোন রকম একটা অলৌকিকতার ছাপ আছে কারণ কোলে শিশু কথা বলে ওঠা এটা এটা স্বাভাবিক না এটা অলৌকিক কোনো একটা ঘটনা একটা হাদিস থেকে জানতে পারি তিনজন শিশু কোলের শিশু কথা বলে উঠেছিল বন্যা এসেছে যে চারজন এই তিনজন বা চারজন যাই হোক একজন হচ্ছেন তো এই দৃশ্য দেখে একটু বলা মুষ্ঠে তারা যেভাবে করে অপবাদ দিচ্ছিল তারা কিছুটা পিছিয়ে গেল তারা বুঝলো যে এখানে আসলে কিছু একটা আছে একটা অলৌকিকতা আছে বা মারিয়ামের ব্যাপারে মারিয়ামের একটা চারিত্রিক ব্যাপারেও তারা জানে যে মারিয়াম একজন স্বপ্নারী ছিলেন তো তারা কিছুটা পিছিয়ে পড়লো বলা যায় তো যাই হোক আইসা আলহিম বড় হয়ে উঠলেন ইসা আলাহাম কাটা প্রতিকূল অবস্থার মধ্যে বড় হতে হয়েছে কারণ তার বাবা নেই এবং তার জন্মের বিষয়টা অলৌকিক তো এই জন্য তিনি দেখা যেত আসলে কোন স্থানে হবে সেটেল হতে পারেনি মাকে নিয়ে কখনো এখানে কখনো ওখানেই এইভাবেই থেকেছেন তো যাই তিনি যখন বড় হয়ে আল্লাহ আল্লাহতালার বাদা অনুসারে আস্তে আস্তে তার মধ্যে যে নবুয়াতের যেই নিদর্শনগুলো شيء ندرشن قول أسترسطة؟ قبل قشبت الله قوله كي شيء ندرشن قوله شبه نهاتشة وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ উদরি উল্লহ উমচ বি উম বিচন দিফি বুচি কুম ই এবং তিনি তাকে শিক্ষা দেবেন কিতাব এবং হেকমা তাওরাত এবং ইঞ্জিল এবং তাকে কোন ইসরায়েলের জন্য রাসুল করবেন তিনি বলবেন নিশ্চয় আমি তোমাদের তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাব। এরপর তাতে ফু দেবো সেটি আল্লাহর ইচ্ছায় পাখি হয়ে যাবে আমি জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীকে নিরাময় করব। আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব। তোমরা তোমাদের ঘরে যা খাও এবং যা তোমাদের ঘরে তোমরা জমিয়ে রাখো সেটা কি নিদর্শন আছে একজন নবী একজন রাসুল দুন ইসরালের জন্য একজন রাসুল এবং অন্য সকল রাসুলের মতো তাকে দুটো জনে শিক্ষা দিয়েছেন কিতাব এবং হেকমা অর্থাৎ নলেজ বা এবং জাজমেন্ট যে সেই জ্ঞানকে প্রয়োগ করার জন্য বাস্তবতা বোঝার ক্ষমতা বাস্তবতার জ্ঞান এবং কিতাবী জ্ঞান দুটোই নবী মধ্যে থাকতে হবে একজন মধ্যে দুটো তাকে দিয়েছেন তাকে শিক্ষা দিয়েছেন তাওরাত এবং অবতীর্ণ কিতাব তিনি কি মিরাকল বা কি অলৌকিক বাগুলো তিনি দেখিয়েছেন অলৌকিক নিদর্শনগুলো কি ছিল তার মধ্যে একটি হচ্ছে তিনি কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন তাতে ফুঁ দিতেন ফু এবং সেটা পাখি হয়ে উড়ে যেত তিনি জন্মান্ধ রোগীর চোখের উপরে স্বাভাবিকভাবেই সেই সমাজ একটা আলোড়ন তৈরি করলো কি এই আইসা কি তার ক্ষমতা তারই ক্ষমতা কারণে তার এই কারণে তিনি বেশ প্রভাবশালী একটা ব্যক্তিতে পরিণত হতে লাগলেন কারণ মানুষ স্বাভাবিকভাবে তার কাছে যেতে লাগলো তার বিষগুলো জানলো তো তিনি একটা সমাজের বলা পারে টক অব দা টাউন বা একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে লাগলেন আস্তে আস্তে এই এই একটি একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠলেন যদিও তিনি বেশ প্রভাবশালী হয়ে উঠলেন কিন্তু এরপরে দেখা গেল আসলে বেশিরভাগ লোক এই মিরাকল বা এই অলৌকিক ঘটনাগুলো দেখার পরেও তারা ইমান আনলো না বেশিরভাগ লোক তারা ইমান আনল না তবে এ প্রসঙ্গে একটা কথা আমরা বলি তার অলৌকিক ঘটনাগুলোর ব্যাপারে ঝিদা ব্যাপারে জাল্লাহ তালা নবীদেরকে এমন স্বপ্ন দিয়ে পাঠান যে তৎকালীন সময়ের সমসাময়িক যে উৎকর্ষগুলো গুলো যেসব জায়গায় সেই সমাজ শ্রেষ্ঠত্ব দক্ষতা কৌশল অর্জন করেছে সেই বিষয়গুলোকে এই জিজাগুলো চ্যালেঞ্জ করে এবং মূসা আলহ ইসলামের সময় জাদুবিদ্যায় ছিল লোকজন শ্রেষ্ঠ এটা একটা ফ্লারিশমেন্টের জায়গা ছিল প্রোগ্রেস করার জায়গা ছিল জাদুবিদ্যা এটা তারা এগিয়েছিল মুসাই আলাইস্লাম এমন একটা জাদু নিয়ে আসলেন এটা তাদের জাদুকে হার মানালো আসলে না তিনি তিনি যে মিরাকলাম এনেছেন তিনি একটা সাপ এনেছেন সেই সাপ তাদের লাঠিগুলো হয়ে তাদের দড়িগুলো খেয়ে ফেললো এরকম আমি তো আগে শুনেছি আবার ইসা আলহিসের সময় তখনকার সময় লোকেরা যেই ফিল্ডে উন্নতি করেছিল সেটা হচ্ছে মেডিসিন বা চিকিৎসাবিদ্যা তো এইসা আলহিসাম এমন একটা মিরাকল নিয়ে আসলেন মু আসলেন যেমন জনবন্ধকে সারিয়ে তোলা বা কুষ্ঠ রোগীকে সারিয়ে তোলা এটা তারা চিন্তা করতে পারতো না এটা কি কিভাবে সম্ভব একেবারে এটা তিনি এমনভাবে এমনভাবে চিকিৎসা করতেন এটা আসলে এখনো সম্ভব না বিজ্ঞান যতই উন্নতি করুক চিকিৎসাবিদ্যা যতই উন্নতি করুক চোখের উপর হাত বুলিয়ে দিয়ে জন্মন্ধ রোগীকে সারিয়ে তোলা এটা আহ সব সময় জন্য একটা নিরাকল এই বিষয়টা তখনকার যে এক্সেলেন্স ছিল তাদের তাদের যে ফিল্ডে তৎকালীন সমাজে সেটাকে তিনি হার মানা হার মানালেন তা আল্লাহর ইচ্ছায় তারা গুলো এমনি আমরা তেমনি আমরা দেখি রাসুলের ক্ষেত্রেও যে আরবরা ছিল সাহিত্যের সেরা কোরআন তাদের সব সাহিত্যকে ম্লান করে দিল কোরআন তাদের সব সাহিত্যকে আহ হার মানতে বাধ্য করলো সাহিত্যিকদেরকে তো যাই হোক তো এই জিজা দেখার পরেও বেশিরভাগ লোক ইমান আনুল্লাহ বেশিরভাগ লোক আইসা আল্লাহ ইসলামকে আসলে প্রত্যাখ্যান করলো অল্প কিছু লোক ইমান নিয়ে তারা কারা আমরা বিভিন্ন বর্মায় দেখতে পাই বনিস কিছু ইসলামীত আছে যে তারা ছিল আসলে সমাজের গরিব জেলে বা এই ধরনের একটা আমাদের লো ক্লাস সোসাইটি এই ধরনের কিছু লোক এই সালামের উপর ইমান এনেছিল এটা হতেই পারে বলতে কারণ নবীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে গরিব লোক তারা নবীদের অনুসারী হয় তুলনামূলক সহজে আর যারা ক্ষমতাশালী বিত্তবান তারা সহজে একজন নবীকে মানতে চায় না এবং দেখা যায় যে নবীদের বিরোধিতায় রাসুলদের বিরোধিতায় এই লোকগুলো বেশি এগিয়ে থাকে আচ্ছা কেমন সমাজে কোন ধরনের একটা সমাজে ইসা আলহকে পাঠানো হয়েছিল ইসা আল্লাহাম যখন বন ইসরায়েলের কাছে আসলেন তখন ওভারঅল বলা যায় যে বন ইসরায়েল সমাজ ছিল প্রচন্ড বিলাসিতার মধ্যে লাকজারিয়াস লাইফস্টাইল যেটাকে আমরা বলি সেটার মধ্যে তারা ডুবেছিল প্রচন্ড ভোগবাদিতা দুনিয়া এবং দুনিয়ার পেছনে ছোটা এরকম একটা সমাজে আইসা আলহ ইসলামকে পাঠানো হয়েছিল তো আল্লাহ আহ আইসা আলহ চরিত্র কেমন করে তৈরি করেছিলেন আইসা আলহ ইসলাম ছিলেন এমন একজন মানুষ যিনি ব্যাপক বলা যায় তিনি খুবই জুহুদ করতেন তিনি একজন জাহিদ যিনি জুহুদ করেন অর্থাৎ তিনি খুবই সাধা একটা লাইফ স্টাইল তার ছিল দুনিয়ার প্রতি কোন মোহ ছিল না দুনিয়ার সাথে তার কোনো তালাপ হয়ে গেছে বলা যায় লাকজারি ছিল না বিলাসিতা ছিল না তার লাইফে একদম সাদাশিদে দুনিয়া বিমুখ একটা জীবন যাপন করতেন তিনি এটা বন ইসরা জন্য আল্লাহ তারা ইচ্ছা করে তাকে এইভাবে পাঠিয়েছেন এরকম একজন মানুষের যারা তাকে শিক্ষা দিতে পারবেন তিনি আসলে কি শিক্ষা দিয়েছেন তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন তাহিদের তাহিদের শিক্ষা দিয়েছেন তিনি আখিরাতের দিকে ফিরে আসা শিক্ষা দিয়েছেন যে আখিরাতের জীবনে আসলে আসল জীবন কারণ তারা দুনিয়ার মধ্যে এত মজা গিয়েছিল আর তাদের ধর্মচর্চা বলতে যেটা বোঝায় সেটা ছিল আসলে আচার সর্বস্ব আহ অনুষ্ঠান সর্বস্ব তিনি চাচ্ছিলেন তিনি চাচ্ছিলেন যে তাওরাতে যে শিক্ষা বনিস চালের মধ্যে আহ ছিল সেটার মূল স্পিরিটটাকে ফিরিয়ে আনতে স্পিরিট স্পিরিট বলতে আমরা কি বোঝাচ্ছি যে আমরা চিন্তা করতে পারি নিজেদের ক্ষেত্রে আমাদের জীবনেও এই সমস্যাটা আছে আমাদের মুসলিমদের যে রামাদান যখন আসে আমরা হয়তো সেহেরি করছি আমরা হয়তো ইফতার করছি কিন্তু রামাদানের মূল যে স্পিরিট তাক সেই তাক কিন্তু আমরা হয়তো ফিরিয়ে আনতে না হয়তো দিনগুলো সেহেরি করার পর বাকি দিনটা আমাদের যেমন যাওয়ার তেমনই যাচ্ছে হয়তো এইবার কিছুটা করছি কিন্তু হয়তো হারাম কাজ ছাড়ছি না টিভি দেখছি বা সব আল্লাহ যেসব কাজ নিষেধ করেছেন সেই কাজগুলো ঠিকই করছে এবং ঈদের দিন আসলে দেখা গেলো আমাদের সবকিছু যা আমরা অর্জন করেছিলাম রামাদানের সব সব চলে গেছে ঈদের দিনকে আমরা একটা ঈদের ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের যত বিশাল বিশাল আয়োজন গরিবের ঈদে গুরুকে না। ঈদুল ফিতরে আহ ড্রেস নতুন নতুন জামা কেনা তাকুয়া বা সংজনের যে স্পিরিট ছিল সেটা দেখা যাচ্ছে তারা বলতো তারা আমরা তাওরাত কিন্তু আসলে মূল স্পিরিট সেটা নাই সেটা ছিল না এইটা চাচ্ছিলেন এই সালেসাম ফিরে আনতে শুধু নিয়ম সর্বস্তায় কিন্তু সবকিছু নয় সরিয়ার নিয়ম একটা উদ্দেশ্য আছে সালাতের উদ্দেশ্য আছে সামের উদ্দেশ্য আছে জাকাতের উদ্দেশ্য আছে তিনি এই উদ্দেশ্যগুলো অর্জন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছিলেন সেদিকে হয়ে এসেছে কিছু মানুষ সেই লোকেরা। যেটা হয়েছে। কিছু লোক ইহুদিদের কিছু লোক যারা ছিল ধর্মীয় এবং শাসন কর্তৃ কর্তৃত্বের অধিকারী তারা বিষয়টা পছন্দ করলো না কেন তারা বিষয়টা পছন্দ করল না এখানে একটা বিষয় বলা যায় যে সেই সমাজে এই দুনিয়াকে ঘেরে মত থাকা একটা সমাজে সেই সমাজের স্কলার বা আলেম ধরনের কিছু লোক ছিল বা যারা শাসক ছিল তারা ধর্মকে অপব্যবহার করত তারা মুস আল ইসলামের তাও নিয়ম গুলোকে তারা অপব্যবহার করতো যেমন তাদের একটা নিয়ম ছিল সাথ যেটা এখনো আসলে আছে সাবাত নিয়মটার এখন আসলে আছে কিনা আসলে আমি নিশ্চিত না সাবাত নিয়মটা ছিল এমন যে শনিবারে কেউ কোনো কাজ করবে না শুধু ইবাদত করবে শনিবারটাকে দ্বারা আর পার্টিকুলারলি সেটা ছিল ইবাদতের দিন কিন্তু দেখা যেত এই সাবার থেকে ঘিরেও এই আলেম বা এই নেতা যারা ছিল শীর্ষস্থানীয় তারা এটাকে ঘিরে একটা ব্যবসা করতো এটাকে নিয়মগুলোকে তারা বিভিন্ন হবে এদিক ওদিক করে নিজেদের কাজে লাগাতো ব্যবসার একটা উপ একটা উৎস তৈরি করেছিল তাদের দিনকে দিনকে তারা তাদের ব্যবসা বানিয়ে ফেলেছিল তো যখন আইসা আলি সালাম তাদেরকে আখিরাতের দিকে ডাকলেন যখন তাদেরকে দুনিয়ার প্রতি তাদের যে মত বা লোভ এটাকে পরিত্যাগ করতে বলে তাদের আসলে সবচেয়ে লস্কার বিষয় হবে সবচেয়ে ক্ষতি হবে সেই যারা ধর্মকে পূজি করে ব্যবসা করছিল তো তারা স্বাভাবিক ভাবেইসা আলাহ ইসলামকে পছন্দ করেনি আইসা আলাহ ইসলামের আহ্বান সেটাকে তারা পছন্দ করেনি তো এই তারা তখন আইসা আলাইসলামের ব্যাপারে মিথ্যাচার শুরু করলো তার দাওয়াত তার মেসেজকে আক্রমণ করলো তারা তার পারিবারিক যে পরিচয় সেটাকে তারা আক্রমণ করলো তারা মারিয়ামের ব্যাপারে ঈসা আলাহ ইসলাম তাওরাতের তাওরাতকে বদলে দিচ্ছেন তাওরাতকে পরিবর্তন করছেন এটা নিয়ে তারা একটা বিশাল একটা ইস্যু তৈরি করলো যে ঈসা আলাহিসাম তাদের ধর্মকে বদলে দিতে চায় ঈসা ধর্মকে পরিবর্তন করতে চায় ধর্মের মধ্যে নতুন নিয়ে মানতে চায় এই ধর্মে একটা বিশাল একটা প্রচারণা ফোপাগানটা তৈরি করলো যে মানুষ যেন ধর্মকে নষ্ট করে দিতে চায় দূষিত করে দিতে চায় এরকম একটা ইম্প্রেশন তারা তৈরি করলো মানুষের সামনে আইসা আলাহ আসলে কি তাই করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন তাওরাতের সত্যায়নকারী আহ সফে আল্লাহ তাল্লাহ বলেছেন নয় ইসু মুসদি মুসদি কলিম নয় মুিলে হে বন ইসরায়েল নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ রাসুল অর্থাৎ এটা কথাটা বলছেন আইসার ইসলাম আইসার ইসলাম বলছেন হে বন ইসরায়েল নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহ রাসুল আমি আমার পূর্ববর্তী এবং আমি একজন আহমদ এরপর সে যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলো তখন তারা বললো এটা তো স্পষ্ট জাদু অর্থাৎ আইসা আল ইসলাম তিনি ছিলেন তাওরাতের সত্যানকারী মুসদ্দিক আল্লিমা তাওরা এবং তিনি আল্লাহ রসুল সাল মোহাম্মদ সাল্লাসের ব্যাপারে তাদেরকে আগে সামনে প্রমাণ উপস্থাপন করলেন তিনি তার জিতাগুলো দেখালেন তখন তারা বলল কলু হা তারা বললো এটা তো পরিষ্কার জাদু অর্থাৎ তাকে প্রত্যাখ্যান করল মূলত তারা যে বিষয়টাকে একটা বিগ ডিল বলা যায় যে একটা বড় একটা ইস্যু তৈরি করলো সেটা হচ্ছে আইসা আল ইসলাম তাওরাতকে বদলে দিতে চান বলা যেতে পারে কিছুটা ধর্মদ্রোহীতার মতো একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হলো। তো আইসা আল ইসলাম তাওরাতের কিছু কিছু কিছু কিছু আইনকে তিনি বদলে দিতে এসেছিলেন সেগুলো কি আসলে যেটা হয়েছে আল্লাহ আল্লাহতালা পূর্বে ইহুদিদের কিছু ইহুদের জন্য কিছু বিষয়কে কিছু হালাল বিষয়কে হারাম করে দিয়েছিলেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কিছু বিষয়কে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য হারাম ছিল হালাল বিষয়কে হারাম করা হয়েছিল সেগুলোকে আবার তিনি হালাল করে দিলেন তিনি বলছেন সুরাল এই বিষয়টা সুরাল ইমরানের আছে পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াতি বলছেন এবং আমি এসেছি আমার পূর্বে তাওরাতে যা ছিল তার সত্যতা প্রদান করতে এবং তোমাদের জন্য যা অবৈধ অবৈধ হয়েছে তা তার কতিপয় তোমাদের জন্য বৈধ করতে আর তোমাদের রবের নিকট থেকে তোমাদের জন্য নিদর্শন নিয়ে এসেছি কাজেই তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত হও নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব অতএব তার ইবাদত করো এটাই সরল পথ তো এক কথায় এটাই ছিল আইসা আল্লাহ মেসেজ আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের রব তোমরা তার ইবাদত করো তো ইহুদি আলেমরা বিষয়টাকে বেশ কঠিন করে ফেললো তার বিরুদ্ধে দিয়ে এই সালিস্তানকে আসলে দমন করা গেল না তিনি আসলে দমে যাননি তিনি তার দাওয়াতের উপরে অটল ছিলেন তখন এই ইহুদিরা এই আলেমরা দারস্থ হলো রোমানদের রোমানদের কথায় যাওয়ার আগে আমরা জিনিস হাওয়ারিনদের কথা হাওয়ারিন কে হাওয়ার ছিলেন সঙ্গী সাথে ছিলেন আর যারা ইসা আলহ ইসলামের ছিলেন তার পক্ষে কাজ করেছেন তাকে সাহায্য করেছেন তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় হাওয়ারি তো এই হাওয়ারিনদের কথা কোরআনে এসেছে আমরা একটা কথোপকথন আছে কোরআনে যে হাওয়ার ইন্ডাতে এই সাই আলম একটা কথোপকথন হয়েছিল তো হাওয়ারিনরা একবার বললো এই সালকে আচ্ছা আল্লাহ কি আমাদের জন্য একটা টেবিল পাঠাতে পারবেন যে টেবিলে অনেক খাওয়া থাকবে একটা ফিক্সড হবে সবাই মিলে খাবে খাওয়া দাওয়া করবো আমরা এরকম একটা বিষয় তো তারা এরকম একটা একটা আবদার বা একটা করেছিল করেছিলেন এই সালামের কাছে আল্লাহ কি করবেন কিনা এমন পাঠাতে পারবেন কিনা এরকম তো শুনে মনে হতে পারে আমাদেরকে যে তারা জিজ্ঞেস করছেন আসলে আল্লাহ কি সামর্থ্য আছে কিনা বিষয়টা সেটা না একটা টেবিল পাঠানোর সামর্থ্য যে আল্লাহর আছে সেটা তারা জানে একটা খাওয়া রিজিক পাঠানোর আমরা অন্যটা আয়ত্ত জানি সুরা সফেই আছে যে আল্লাহ ইসা ইসলাম সাহা জিজ্ঞেস করছেন যে কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী কয়লা হাওয়ার ইউনেন সর আল্লাহ হাওড়িরা বললো আমরাই হব। আপনার আল্লাহর কথা সাহায্যকারী তো হাওয়ারিরা আল্লাহ বিশ্বাসে ছিলেন তো তারা আসলে জানতে চাচ্ছিলেন বা তারা রিকোয়েস্ট করেছিলেন যে এইসালের কাছে যে আল্লাহকে আল্লাহকে সজ্জিত একটা টেবিল তো এইস আলহসান তখন বললেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমার হও তোমরা কেন এমন অনুরোধ করছো হয়তো এটাই তিনি বলতে তখন তারা বললো তাদের কারণটা দেখালো তারা কেন আসলে এই আবদারটা করেছেন তারা বললেন আমরা চাই যেন তা থেকে আমরা আহার করতে পারি আর আমাদের অন্তর যেন পরিতৃপ্ত হয় আমাদের অন্তর যেন পরিতৃপ্ত হয় আর আমরা যেন জানতে পারি তুমি আমার কাছে আমাদের কাছে সত্য কথা বলেছিলে আর এই বিষয় যেন আমরা সাক্ষীদের মধ্যকার সাক্ষীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি অর্থাৎ আমরা যেন এ বিষয়ে আহ সাক্ষ্যদান করতে পারি তো তারা তাদের কারণটা ব্যাখ্যা করলেন আল্লাহ দেওয়ার যে ঘটনাটা দেখলে তাদের মন তৃপ্ত হবে তাদের বিশ্বাস তাদের বিশ্বাসটা আরো হবে এবং এই ঘটনাটা তাদের জীবনে একটা মনে রাখার মতো একটা ঘটনা একটা নিদর্শন হয়ে থাকবে স্মরণ করার মতো একটা ঘটনা এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এবং এই ঘটনার ব্যাপারে তারা কিয়ামতের দিন আইসা আল ইসলামের ব্যাপারে সাক্ষ্য দেবেন যে আইসা ছিলেন সত্যনী এবং এরকম একটা ঘটনা ঘটেছিল আবু ছিলাম সাক্ষী আমরা জানি যে কিয়ামতের দিন কি হবে যে উম্মার ব্যাপারে সাক্ষ্য নেওয়া হবে তো উম্মাও সাক্ষ্য দেবে অবিতের ব্যাপারে তো তারা এই ব্যাপারে সাক্ষ্য দিতে চাচ্ছিলেন তো আইসা আল ইসলাম তখন তাদের অনুরোধটা রাখলেন তিনি তখন আল্লাহ কাছে দোয়া করলেন দোয়াটা হচ্ছে অাই من السماء تكون অং নোব জিলা ইদ মি সম্লি অ হে আল্লাহ আমাদের রব আমাদের জন্য আকাশ থেকে খাদ্যে পরিপূর্ণ একটা টেবিল টেবিল প্রেরণ এই এই হবে হবে ঘটনাটি আমাদের জন্য পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য একটা ঈদ তোমাদের তোমার পক্ষ থেকে একটা নিদর্শন আর আমাদেরকে রিজিক দান করো তুমি শ্রেষ্ঠ রিজিক্ট দাতা তো এই সাইল ইসলাম দোয়াটি করলেন আল্লা কাছে কিন্তু একটু ভিন্ন সিকুয়েন্সে তিনি আল্লাহ যে হাওয়ার আগে যাই হোক এটা হয়তো তিনি সূর্য দিয়েছেন মোস্ট প্রবলেম এর ধরনের কিছুই আহ একটা বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে সাহাবিরা অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহাম সাহাবিদের মধ্যে রকম অনুরোধ দেখা যায়নি যেটা হাওয়ারিনরা করেছিল যে এমন কিছু দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা বা অনুরোধ হবে তারা কখনো বোন ইসরের মতো রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে অনুরোধ করেনি যে আমাদেরকে একটা বিরাকল দেখানো হোক যারা এটা কখন চাননি তো এটা একটা পার্থক্য আমরা দেখি সাহাবেদের সাথে হাওয়ার তো এরপর হাওয়ারিনদের কথা আমরা বললাম এরপর যেটা হল আল্লাহ তালা পাঠালেন সেই খাওয়া পাঠালেন টেবিল পাঠালেন কি পাঠালেন আমরা পাঠিয়েছেন এটা পাঠিয়েছেন তবে একটা কথা বলে দিয়েছেন সেটা হল আমি অবশ্যই তা তোমাদের জন্য পাঠাবো কিন্তু তোমাদের মধ্যে যে কেউ এর পরেও অবিশ্বাস পোষণ করে তবে আমি তাকে নিশ্চয়ই এমন শাস্তি দেব যেমন শাস্তি আমি বিশ্বজগতের আর কাউকে দেব না তো এটা ছিল একটা ওয়ার্নিং যে তোমরা যদি এই নীলসন দেখো নিলশন দেখার পর যদি কুফ্রি করো শাস্তি হবে খুব ভয়াবহ সেখানে আমরা বুঝি যে মানুষটি জানে দিনের ব্যাপারে জ্ঞান আছে আলেম তার রেসপন্সিবিলিটি তার দায়িত্ব বেশি সে যদি তার দায়িত্ব পালন না করে শাস্তিরাও ভয়াবহ দায়িত্ব পালন করলে তার জন্য পুরস্কারও অনেক বেশি তো এরপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা সেই ইহুদিদের ষড়যন্ত্র দিকে ফিরে যাই যে ইহুদি ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র করে তালা। চেষ্টা করলো এই সালসাম কোন ভাবে দমন করার জন্য তারা পারল না এরপর তারা গেল রোমানদের কাছে কেন তার রোমানদের কাছে গেল্লা বলেছেন যে এই লোকাল তাদের সমাজ সেই ক্ষমতা ছিল মাঝে তারা এই সালাম কে হত্যা করবে বা হত্যার বা মৃত্যুদণ্ডের রায় দেবে এই অথরিটি বা এই কর্তৃত্ব তাদের ছিল না এ কারণে তারা রোমানদের কাছে গেল এবং রোমানরা বিষয়টাতে আসলে নাক ব্যাপারে খুব একটা আগ্রহী ছিল না তারা চাচ্ছিল না যে একটা ইন্টারনাল বিষয়ে তারা নাক গলায় কিন্তু ইহুদিরা তাদের কাছে গিয়ে যেটা বোঝালো যে এই লোকটা করছে এই লোকটা বিভ্রান্ত করছে এই লোকের কারণে গভর্নর ঈসাকে হত্যা করতে হবে কারণ সে করছে ধর্মদ্রোহিতার অভিযোগ পায় ধরনের কিছু এগুলো এরকম কিছু জের ধরে তারা রায় দিল তো এরপর ঈসা আলাহ হত্যা করার জন্য তারা যেটা করলো তারা তার বাসা গেল এবং তাকে আটক করার চেষ্টা করল এরপর থেকে একটা পার্থক্যের সূচনা খ্রিস্টানরা বলে যে ইহুদিরা আইসা আল ইসলামের ঘরে গিয়েছিল এবং তাকে তারা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে আমরা মুসলিমরা কোরআনের বিশ্বাস অনুসারে বিশ্বাস করি যে আইসা আলহ ইসলামকে তারা হত্যা করতে পারেনি দুটো হাদিস আছে তার আসলে কি হয়েছিল একটি হাদিসে বলা হয়েছে যে আইসা আলাহ ইসলামের একজন অনুসারীর চেহারাকে বদলে আইসার মতো করে দেওয়া হয়েছিল তো ইহুদিরা আসলে আইসার এক অনুসারী কে আইসা মনে করে হত্যা করেছিল আরেকটি বর্ণনা আসে যে এক ইহুদি চেহারা বদলে আইসা আলাহ ইসলামের মতো করে দেওয়া হয়েছে এবং তাকেই ইহুদিরা হত্যা করে তারা মনে করেছে তারা আইসাকে হত্যা করেছে আসলে তারা হত্যা করেছে তাদেরই এক লোককে তো ঘটনা যেটাই হোক এতটুকু নিশ্চিত আমরা কোরআন থেকে যে আল্লাহ তালা রক্ষ করেছেন সুরা আলী ইমরান বলেছেন স্মরণ কর যখন আল্লাহ বললেন হে আইসা নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব। তোমাকে আমার দিকে উঠিয়ে নেব কাফিরদের থেকে তোমাকে পহিত্র করব। যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপরে প্রাধান্য দেব এরপর আমার নিকটে তোমার প্রত্যাবর্তন হবে এরপর আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মত বিরোধ করতে তো এই ঘটনায় আল্লাহ তালা এই আয়াত আল্লাহ তালা আগে বলছেন যে আইসা আলাহিসামকে আল্লাহ তালা রক্ষা করবেন কাফিরদের কাছ থেকে রক্ষা করবেন এবং সুরানিসা এই বিষয়টি খুব পরিষ্কার আল্লাহ তালা বর্ণনা করেছেন যে আইসা আলাহিসামকে আসলে ইহুদিরা হত্যা করেনি তো কি হয়েছিল আল্লাহ নিজেই সেই ঘটনাটি পরিচ্ছেন হত্যা করা হয়নি একশো পঞ্চান্ন ذالَّنَّ طَابَ اللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا وَبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلَى مَرْيَمَ بُهْتَانًا عَظِيمًا وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى بْنُ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِّنْهُ مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا وَقَالُوا إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ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 তাদেরকে অর্থাৎ ইহুদিদেরকে শাস্তি দেওয়া হয়েছিল অর্থাৎ এই ঘটনার পর তারা যে হত্যার চেষ্টা চালায় এরপর ইহুদিদের উপর গজব নেমে আসে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গ করা আল্লাহর আয়াত সমূহের সাথে কুফ্রি করা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করা এবং এ কথা বলার কারণে যে আমাদের অন্তর সমূহ বরং আল্লাহ তাদের কুফরির কারণে তাদের অন্তরের উপরে মোহন দিয়েছিলেন তাই এদের অল্প সংখ্যক লোকই ইমান আনে তাদের শাস্তি দেওয়া হয়েছিল কুফরি করার কারণে মারিয়ামের প্রতি মহা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আর এ কথা বলার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মাসিকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহ রাসুল অথচ না তারা তাকে হত্যা করেছে না তারা তাকে সুলিতে চড়িয়েছে বরং তারা ধাধায় পতিত হয়েছিল তারাই ব্যাপারে নানা রকম কথা বলে অথচ তারা পড়ে আছে সন্দেহের মাঝে শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন নিজের কাছে আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় তো আল্লাহ তারা বলছেন আল্লাহ ইসলামকে তারা হত্যা করেনি আল্লাহ তাকে তার আগেই নিজের কাছে উঠিয়ে নিয়েছেন তাদের ক্ষেত্রে তারা যে দাবি করে তারা খুব ঔ্বত্তশালে দাবি করে তারা আইসাকে হত্যা করেছে কিন্তু আসলে তারা ধাধায় পূজিত হয়েছিল তারা আসলে বিভ্রান্ত ছিল তারা যান্তা আসলে কি হয়েছে তো সত্যি হয়তো আসলে এমন ঘটনাটা হয়েছে আমরা দেখি যে এটা ইতিহাস থেকে দেখতে পারি আল্লাহ তুলে নেওয়ার পর তুলেবার পর তার অনুসারীদের মধ্যে একটা বিতর্ক হয় এই বিতর্ক চলেছে তিনশো বছরের উপর সময় ধরে তারা আহ হঠাৎ করে যখন তিনি নেই হয়ে গেলেন তখন তাদের মনে প্রশ্ন লাগলো ইসা আসলে কি ছিলেন তারা এরপর এরপর ডিবেট করতে লাগলো ইসা আসলে কি ছিলেন এই বিষয়ে বিতর্ক করতে করতে মধ্যে অনেকগুলো দল অনেকগুলো মত তৈরি হলো কেউ কেউ বলল তিনি ছিলেন আল্লাহ আল্লাহ কেউ তিনি ছিলেন আল্লাহর পুত্র আর বলল রাসুল এই যে মতবিরোধ বা মত পার্থক্যটা আসলে তখনো কখনোই সমাধান হয়নি সেভাবে বরং তাদের মধ্যে এই মতবিরোধ মত পার্থক্য দিন দিন বাড়তে থাকে কয়েক বছর পর আহ আবির্ভাব করে আবির্ভাব ঘটে বেশ কিছু লোকের এর মধ্যে একজন হচ্ছেন সেইন্ট পল সেইন্ট পলের নামটা এখানে উল্লেখযোগ্য কারণ আসলে বর্তমানে খ্রিস্টানরা খ্রিস্টিয়ানিটি বা খ্রিস্ট ধর্ম বলতে যেটাকে তারা অনুসরণ করে সেটা আসলে আইসা আলহ ইসলামের আনিত দিন নয় বরং সেটা সেইন্ট পলের সেরিয়া সেইন্ট পল তখন সেইন্ট পল দাবি করে যে সে আইসা আল ইসলামকে দেখেছে কিন্তু সে আসলে দেখেনি এবং সে এসে ছাড়া অনেক পরে সে অনেকগুলো নতুন নতুন বিশ্বাস খ্রিস্ট ধর্মের ঢোকায় অর্থাৎ বিদাত তৈরি করে আস্তে যেমন সে একটা নতুন একটা কনসেপ্ট আহ ঢুকায় ঢুকায় আহ মধ্যে সেটা হল আইসা আল ইসলাম মানুষের পাপের জন্য মারা গেছেন এই ধরনের একটা ধারণা ইসা ছিল আল্লাহর পুত্র তিনি মারা গেছেন মানুষের পাপের বোঝা প্রসারণ করার জন্য আরেকটা মারাত্মক আহ বিশ্বাস তিনি ঢুকিয়েছেন সেটা হচ্ছে ত্রিতত্ব বাদ বা ট্রিনিটি এই তত্ত্ব মতে আল্লাহ আল্লাহর পুত্র আইসা জিব্রিল এরা সবাই এক ট্রিনিটির বিভিন্ন আছে কোন কোন ভার্সানে আল্লাহ আল্লাহর পুত্র এবং মারিয়াম তারা সবাই একই ব্যক্তি বা একই সত্তা এবং তারা সবাই ঈশ্বর এ ধরনের খুবই আজগুলি এবং আসলে বিশ্বাস করা বা বোঝা খুবই কঠিন এমন কিছু তত্ত্ব এমন কিছু মন করা থিওরি সে খ্রিস্ট ধর্মের মধ্যে প্রবেশ করে খ্রিস্ট ধর্মকে দূষিত করা শুরু করে তো এই পর্যায়ে আমরা একটু জেনে নিই যে খ্রিস্ট খ্রিস্ট ইতিহাস সম্পর্কে খুব সংক্ষেপে তো যখন এরপর ব্যাপক মাত্রায় অত্যাচার নির্যাতন শুরু হয় সবার উপরে যায় রোমানরা ছিল সবচেয়ে এগিয়ে ইহুদিরা এবং সবচেয়ে এগিয়ে তারা খ্রিস্টানদের উপরে সমানে অত্যাচার করা শুরু করে এবং অত্যাচার এবং নির্যাতনের মাত্রা বা প্রকৃতি ছিল খুবই নিষ্ঠুর তাদেরকে আহ সুলিতে চড়িয়ে হত্যা করা ঘোষবিদ্ধ করে হত্যা করা তাদের তাদের উপরে তলোয়ার দিয়ে মাথা দুর্ভাগ করে ফেলা এই এই ভয়াবহ ভাবে তাদেরকে হত্যা করা হতো নির্যাতন করা হতো এবং তারা দেখা যাচ্ছে এই তিন প্রায় এরকম তিনশো বছর ধরে হয়েছিল এই তিনশো বছর ধরে খ্রিস্টানরা কোন রকম গোপন করে চলে এবং এর মধ্যে সেটা হয় যে সেইন্ট পল এর আহ অনুসারী এখানে একটা কথা বলে সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মের এই সাল ইসলামের চলে যাওয়ার পর খ্রিস্ট ধর্মের দুটো ভাগ তৈরি হয় একটা হচ্ছে একটাকে বলা হয় জিউশ খ্রিস্টান বা আমরা বাংলা বলতে পারি তাহিদবাদে খ্রিস্টান যারা তাহিদের উপরে ছিল যারা বিশ্বাস করতো আল্লাহ রাসন ছিলেন ইসা ইসলাম আরেকটা ভাগ তৈরি হয় সেটা হচ্ছে যারা ইংলিশে বলা হয় খ্রিস্টান তারা বিশ্বাস করতো যে ইসা ছিলেন আল্লাহর পুত্র তারা ট্রিনিটি বা ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করতো যে আল্লাহ আল্লাহর পুত্র জিবিল তারা সবাই এক একই সত্ত্বে ধরনের এবং তাদের পাপের জন্য মারা গেছেন এই ধরনের কিছু বিশ্বাস তো এই দুটো ধারা এই দুটো ধারা টিকে থাকে যদিও তাউকিদবাদে খ্রিস্টানদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে তিনশো বছর ধরে নির্যাতিত হওয়ার পরে একটা পরিবর্তন আসে তিনশো সালে একজন রোমান সম্রাট সে বললো খ্রিস্টানদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হোক তাদের তার কিছুদিন পর সম্রাট কনস্টান্টিন সে যখন ক্ষমতা আসে পুরো বিষয়টার মোর একদম ঘুরে যায় কারণ সে নিজেই খ্রিস্টান ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করে বসে তিনশো সালে সে একটা মিটিং ডাকে এবং এটা ছিল একটা সবচেয়ে বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ খ্রিস্ট ধর্মের ইতিহাস কারণ এই ঘটনার পর খ্রীষ্ট ধর্ম পুরোপুরি আসলে অফিসিয়ালি নষ্ট হয়ে যায় বলা যায় আর কি কারণ সেই তখন একটা মিটিং ডাকে সেই মিটিং বিভিন্ন বা মিটিংয়ে বিষবদের যারা কর্তৃ কর্তৃত্বশীল ছিল তাদেরকে ডাকা হয় এবং তাদেরকে ডেকে সেই মিটিংয়ে পলের যে মতবাদ সেই পলের মতবাদকে অফিসিয়াল খ্রিস্টান ধর্ম হিসেবে গ্রহণ করা হয় এবং যারা এই সেট পলের মতবাদের সাথে এগ্রি করবে না একমত হবে না তারা হচ্ছে তারা খ্রিস্টান না হত্যা করো বা তাদেরকে বের করে দাও তারা খ্রিস্ট তাদের বিশ্বাসকে ভ্রান্ত বিশ্বাস বলে গ্রহণ করা হলো সেই মিটিং এ যেমন সেখানে যেমন একজন ছিলেন আলিয়াস যেটা একটা বিখ্যাত নাম তারা ছিল বলা যেতে পারে তাহিদবাদে যারা বিশ্বাস করতেন যে আইসা আসলাম ছিলেন আল্লাহ রসুল তো এরপর যেটা হয় ই তাহিদবাদে খ্রিস্টানদের উপরে অত্যাচার অত্যাচার শুরু হয় তো তারা পালিয়ে আসেন বিভিন্ন দিকে তো এভাবে তাদের মধ্যে থেকে তাওহিদ আস্তে আস্তে হারিয়ে যায় এবং তাদের মধ্যে বিদাত গুলো প্রবেশ করে এরপর যেটা হয় রোমান কালচার এবং গ্রিক কালচার গুলো খ্রিস্টানদের মধ্যে ব্যাপকভাবে প্রবেশ করা শুরু করে এবং রোমান সাম্রাজ্য পুরোটাই আস্তে আস্তে আমরা পরে আলোচনা করব তো তাওহিদ বাদে খ্রিস্টানদের সংখ্যা এভাবে আস্তে আস্তে কমে যায় এবং কমতে কমতে একেবারেই আহ শূন্যের কোথায় চলে আসে অল্প কিছু লোক রাসুল্লাহ সাল্লাহসাল্লামের জামানা পর্যন্ত বেঁচে ছিল তাওহিদ খ্রিস্টান হয়ে যারা তাহিদের উপরে ছিল এর মধ্যে একজন আমরা দেখি যে সালমান তিনি তাদের তা ইসলাম ধর্মের গ্রহণের কাহিনী দেখতে আমরা জানবো তিনি বিভিন্ন আলেমের কাছে গিয়েছেন এবং এই আলেমগুলো ছিলেন বেশিরভাগই তাহিদবাদী খ্রিস্টান তিনি কিন্তু খ্রিস্টান হয়েছিলেন এবং খ্রিস্টান হিসেবে মুদিনে এসেছিলেন তো তারা ছিলেন তাহিদের উপরে তো যাই হোক তো এইভাবে এই সাল ইসলামের পরে খ্রিস্ট ধর্মটা বদলে যায় সেইন্ট পল এর হাত ধরে সেইন্ট পল মানুষকে শিক্ষা দিয়েছিল যে আকিদাগুলো কথা বলেছে সেগুলো ছাড়াও যে আইসা আল ইসলাম যে সরিয়া আনেছেন সেই সরিয়াকে মানতে হবে না সেই সরিয়া গুলো সবই এগুলো আহ রূপক অর্থে বলা হয়েছে এগুলোকে না মানলেও চলবে তো আমরা দেখি যে খ্রিস্টানদের কোন সরিয়া নেই তারা কোন সরিয়া মানে না তাদের কোনো আসলে নিয়ম নীতি নেই তো এইভাবে খ্রিস্টান ধর্ম আসলে বদলে যায় তো আইসা আল ইসলাম ব্যাপারে আমরা বলেছি আল্লাহ তালা তাকে তুলে নেবেন এবার যেন প্রত্যেক মানুষের মৃত্যু ঘটে আইসা আল ইসলামের মৃত্যু ঘটবে না হ্যাঁ অবশ্যই ঘটবে এটা করো তখন হবে যখন আল্লাহ তাকে আবার দুনিয়াতে পাঠাবেন তাকে কখন পাঠাবেন তাকে পাঠাবেন আল্লাহ তাল্লাহ আহ ইমাম মাহাদির আগমনের পর আসা শেষ জমানায় এই সাল ইসলামের আগমন হবে তো আমরা একটা এ একটু জেনে নিই যে তিনি কখন আসবেন বা কিভাবে আসবেন একটা হাদিস আছে হাদিসটা আছে আবু দাউদে হজরত আবু হুলের রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আমার এবং ঈসার মাঝে কোন রবি আগমন করেননি অবশ্যই তিনি দুনিয়াতে আবার অবতরণ করবেন দেখবে তোমরা অনায়াসে তাকে চিনতে পারবে তিনি হবেন মধ্যম গরনের গায়ের রঙ হবে হালকা হলুদ রঙের কাপড় থাকবেন তাকে দেখে মনে হবে তার ছুঁন থেকে পানি ঝরছে অথচ আসলে পানি তাকে স্পর্শ করেনি তিনি ইসলামের পক্ষে কাফিরদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন এই পর্যায়ে তিনি খ্রিস্টানদের ক্রুশ ধ্বংস করবেন শুকর হত্যা করবেন জিজিয়াকরকে বিলুপ্ত করবেন তার সময় আল্লাহ তালা ইসলাম ব্যতীত সব ধর্মকে বিলীন করে দেবেন এইসা দাদে ধ্বংস করবেন এরপর তার স্বাভাবিক ওফাত হবে মুসলিমরা তার জানাজার নামাজ সম্পন্ন করে রাসুল পাশে তাকে দাফল করবেন তো ইসা আল ইসলাম আসবেন ইমাম মাহাদির পরে কারণ দাদজালের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহাদির থাকবে না সেই মুহূর্তে আইসা আলা ইসলাম আসবেন ফেরিস্তাদের পাখার উপরে ভর করে আহ ঘটনাটা খুব চমৎকার আমরা খুব ডিটেলে যাবেন যতটুকুই শুনবো সামান্য শুনবো সেটা হচ্ছে ঠিক সেই মুহূর্তে বলা হয় হোয়াইট মিনারেট সেই মসজিদে মাহাদি জায়গা ছেড়ে দেবেন কিন্তু ইমাম মাহাদিকে তিনি বলবেন যে না তুমি এবার সালাতের ইমামতি করো পরবর্তী বার থেকে তিনি ইমামতি করবেন অর্থাৎ তিনি হবেন মুসলিমদের নেতা তিনি আসার পর অর্থাৎ ইসাল হবেন মুসলিমদের নেতা এরপর তিনি দার্জালকে হত্যা করবেন এরপর পৃথিবীর সকল ইহুদিকে হত্যা করা হবে মুসলিম ছাড়া কোনো ধর্মের লোক থাকবে না এই ইসলাম ইসলাম দুনিয়া জুড়ে এরপর শান্তি প্রতিষ্ঠা করবেন শান্তি বলতে আসলে আমরা আমাদের সর্বোচ্চ আমাদের ইতিহাসে যে শান্তির কথা আমরা চিন্তা আমরা আমাদের ভবিষ্যৎ কল্পনা যে রকম শান্তির কথা ভাবতে পারি না তার থেকেও বেশি গেছো সেই সময়টাতে মানুষের মধ্যে কোন হিংসা বিদ্বেষ থাকবে না কি করার সাথে শত্রুতা করবে না প্রাচুর্যের মানুষ থাকবে দেখা যাবে একটা খেজুর দিয়ে একটা পরিবারের সারা দিনের খাওয়া হয়ে যাচ্ছে একটা গাভীর দুধে একটা গোত্রের প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে এতটাই প্রাচুর্য থাকবে এতটাই বরকত থাকবে দুনিয়াতে তো এইভাবে সাত বছর তিনি থাকবেন দুনিয়ার পক্ষে এরপর আসবে ইয়াজুজ মাহুজ এবং ইয়াজুজ মাহাজুজের সাথে লড়াই করার ক্ষমতা কালো থাকবে না তখন তিনি একটা পাহাড়ে তিনি তখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন এরপর আল্লাহ তালা ইয়াজুজ মাজুজকে অলৌকিক ভাবে ধ্বংস করে দেবেন তো এটা হচ্ছে আইসা আল ইসলামের আহ কাহিনী আমরা অন্য নবীদের ক্ষেত্রে কাহিনী বলেছি তারা এসেছেন দাওয়াত দিয়েছেন আল্লাহ এরপর কম একটা কম তাদেরকে গ্রহণ করেছে কমের একটা অংশ আর একটা অংশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজাব দিয়ে কিন্তু ইসা আল ইসলামের কাহিনী এখনো বাকি আছে ভবিষ্যতের কাহিনী তো ইনশাআল্লাহ এটা অবশ্যই ঘটবে ইনশাল্লাহ এটা অবশ্যই ঘটবে আচ্ছা তো এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আমাদের দিন আইসা আল সাক্ষ্য আমরা জানি আমরা বলেছি যে মুসলিম খ্রিস্টান এবং ইহুদিদের যে মূল বিভেদের কেন্দ্রবিন্দু হচ্ছেন ইসা আলহ ইসলাম তো এই বিভেদ এই বিভেদ যাকে কেন্দ্র করে তিনি কি আমাদের দিন সাক্ষ্য দেবেন যে তিনি আসলে দুনিয়াতে কি বলতে এসেছেন কি বার্তা কি মেসেজ মানুষের কাছে দিয়েছেন তো সুদা দুঃখিত আমি রেফারেন্স তো করতে পারছি না আল্লাহ বলবেন চ কুন্তল হৈলি দোনি লগহ কো নী অন্য কোলমি বি হু فقد তুমাঞ্চ হে মারিয়ামের পুত্র আইসা তুমি কি মানুষদের বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে ইলাহ রূপে গ্রহণ করো अर्थात आल्लासम आईसा आल्लम की तरह उपासना करते हैं आज खिर्ष्टंगा खिर्ष्टंगा के ख्रा कर ख्रिस्टान राके तो आल्लर पुत्र गडा सब्यस्त करबदत कर आईस आल इस्लाम विषयिफाई कर अपनी पवित्र महान जार अधिकार नहीं कथा बोला सम्भव नए जो इबाद करात अंतरे जा কিন্তু আপনার অন্তর কি আছে তা আমি জানি না নিশ্চয়ই আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম এরপর আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী আপনি সবকিছুর উপর সাক্ষী তো কেমতের দিন সকল সংশয় সকল সন্দেহের অবসান ঘটাবেন ইসা আলহিস তো এই হচ্ছে ইসা আলহ ইসলামের জীবন সংক্ষিপ্ত জীবন কাহিনী যেটা আমরা শুনলাম এই ঘটনা থেকে আমাদের কি শেখার আছে আমরা তার জীবনের দাওয়াতের পর্যায়ে একটু ফিরে যাই আমরা দেখেছি যে ইসা আলাহ ইসলামকে কোন লোকগুলো বিরোধিতা করেছিল এই সাল ইসলামকে বিরোধিতা করেছিল কিছু ইহুদি আলেম এখানে লক্ষণীয় তারা ছিল আলেম তাদের তাওরাতের জ্ঞান ছিল তারা জানতো যে এইস আলাম একজন আল্লাহ একজন রাসুল তারা জেনে শুনে এই সাল ইসলাম বিরোধিতা করেছিল তারা তার বিরুদ্ধে ধর্মদ্রোহিতা বা বিজাতের অভিযোগ তৈরি করেছে অভিযোগ উত্থাপন করেছিল এর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝি যে একজন মানুষ আলেম হতে পারে কিন্তু তার মানে এই নয় যে অবশ্যই সে সত্যি কথা বলবে এটা নাও হতে পারে যে সে সত্যবাদী একজন আলেম সে কিতাবের জ্ঞান সে আল্লাহ ওয়াহি সে গোপন করতে পারেন। কেন তারা গোপন করেছিল আমরা বলেছি যে তাদের হাতে ছিল শাসন কর্তৃত্ব তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছিল আমাদের এই সময় এই একই জিনিস কিন্তু হয় কিছু গ্রুপ আছে কিছু দল আছে যারা ধর্মকে পূজি করে মানুষের আবেগটাকে পুঁজি করে তারা ব্যবসা করে তো সেই সময়ে এই লোকগুলো দুনিয়ার জন্য তাদের দিনকে বিক্রি করে দিয়েছিল তারা বিরুদ্ধে তার মানে হচ্ছে একজন মানুষ আলেম হতে পারে তার বড় ডিগ্রি হতে পারে তার ইজাতা থাকতে পারে তিনি হয়তো অনেক কোরআন হাদিস জানেন কিন্তু তার মানে এই নয় যে তিনি সত্য কথা বলবেন তো আমাদেরকে যে বিশ্বাস করার আগে দেখতে হবে যে তিনি আসলে সত্যি কথা বলেন কিনা তো এটা একদিন সম্ভব নয় আমাদের নিজেদেরকে এই জন্য দিনের পড়াশোনার ব্যাপারে সতর্ক সচেতন হতে হবে যেন আমরা নিজেরা দিনের জ্ঞান অর্জন করতে পারি যেন আমরা হক এবং বাতিল কে চিনতে পারি তবে অবশ্যই হক এবং বাতিল কে চেনা এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমরা যদি সিনসিয়ার না হয় আন্তরিক না হয় তাহলে আল্লাহ আমদেরকে এই ক্ষমতারা না এবং বর্তমান সময়টা ফিতনার সময় অসংখ্য দল অসংখ্য মতবাদ কোন মতবাদ সত্য কোনটি সঠিক এটা আমরা শুধুমাত্র তখনই বুঝতে পারবো যখন আল্লাহ আমাদেরকে ইচ্ছা করবেন আমাদের ব্যাপারে খুশি হবেন আমাদেরকে শিক্ষণতা দেবেন তবে এই জন্য চেষ্টা করতে হবে তো হক আলেম সবাই হন না এবং আমরা এসে দেখব যে আলেমদের মধ্যে অনেকে মিথ্যা বলেছেন সত্য গোপন করেছেন শাসকের অনুগত হয়ে শাসকের পক্ষে ফতা দিয়েছেন যেটা এখানে ইহুদিরা করেছিল তারা রোমানদের রোমানদের সাথে তারা রোমানদের সাথে আটাত করেছিল তারা শাসকের সাথে আটাত একজন সত্য নবীর বিরুদ্ধে যেটা আমাদের সময় এখনো হয় যে আলেমরা কিছু আলেম কি সবাই না কিছু হলেন শাসক সরকারের সাথে তারা আটাত করে আটক করে তারা ফত সরকারের পক্ষে যারা সরকারের পক্ষে যাবে সাবধান হতে হবে একজন মানুষের ক্রেডেন্সিয়াল বা একজন মানুষের ডিগ্রি দেখে নামের আগে শাহী বা আল্লামা দেখে না তিনি মিথ্যা কথা বলতে পারেন তা দেখতে হবে তিনি কোরআন এবং সুন্নার সাথে কতটুকু সামঞ্জস্য রেখে কথা বলেন যদি রাখেন তাহলে আমাকে মেনে নেব যদি না রাখেন তার যত বড় ডিগ্রি হোক তিনি যাই হোক আমরা তাকে মানবো না দ্বিতীয় একটা বিষয় যেটা বর্তমান সময় একটা ফিটনা সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে যে আমরা অনেক সময় এরকম কিছু কথা কেউ কেউ বলে থাকেন যে তারা তারা হচ্ছেন আহালে কিতাব তারা কাফের নয় তো হ্যাঁ তারা আহালে কিতাব অবশ্যই কিন্তু তারা কাফের নয় বা তাদের কাফের বলা যাবে না এই ধরনের কিছু কথা আমরা শুনি যেটা আসলে স্থান করে চোদ্দশো বছর ধরে আমরা কখনো শুনিনি এর উত্তরে আমরা বলবো যে তারা কুফফি করেছে মো আল্লাহ তাদেরকে তাদেরকে কুফির কথা তারা যে তারা যা তারা যে বিশ্বাস করে তারা যে বিশ্বাস যেমন ইহুদের বিশ্বাস করে আল্লাহর পুত্র হচ্ছে নজাইর ইহুতেরা বিশ্বাস করে আল্লাহ কৃপন এবং এ অনেক অনেক আহ আপত্তিকর এবং ত্রুটিপূর্ণ বিশ্বাস যেগুলো কুফ্রি সামিল খ্রিস্টানরা বিশ্বাস করে ইসআল ইসলাম ছিলেন আল্লাহর পুত্র মারিয়াম আহ মারিয়ামের ব্যাপারে মারিয়ামকে তারা কোনো কোনো সেক্ট ইসলাম খ্রিস্টানদের তারা ঈশ্বর মনে করে তারা ত্রিতত্ত্ব ত্রিত্ব আহ ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করে তিন এটিতে বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহর পুত্র জিব্বিল পবিত্র আত্মা তারা সবাই এক এক সত্তা আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন যারা বলে আল্লাহ হচ্ছেন তিনজনের মধ্যে তৃতীয়জন। অর্থাৎ ট্রিনিটি বা তৃত্ত্ব বাদকে আল্লাহ কুফরি হিসেবে সাব্যস্ত করেছেন আল্লাহ সার এদের কাছকে কুফিয়ে বলেছেন এবং আমরা অন্য হাদিসে জানতে পারি রাসুল ইসলাম বলেছেন যে আমার সময় অর্থাৎ রাসুল্লাহর সময় যদি মূসা থাকতেন থাকতেন তাহলে মুসা আলাহিসাল্লামকে রাসুল্লাহ সারিয়া মেনে চলতে হতো রাসুল্লাহ অনুগত্য করতে হতো রাসুল্লাহ সালিসাম যখন এসেছেন কেউ যদি রাসুল্লাহ সাল্লামকে নভিসেবে স্বীকার না করে তাহলে সে কাফের এটা নিয়ে কোনো সন্দেহ নেই গত বছরের নি কখন কোন দ্বিমত খ্রিস্টান এবং ইহুদির বিশ্বাস করে না রাসীরা সহজভাবে তুলে ধরার জন্য অনেকেই বিষয়টাকে অস্বীকার করে যে আহানি কিতাব কাফের আচ্ছা তিন নম্বর বিষয়টা হচ্ছে বিদাতের ভয়াবহতা আমরা আমরা আমরা বলেছি যে খ্রিস্ট ধর্মের যে বিপত্তি বা খ্রিস্ট যে বিকৃতি সেটা হয়েছিল সেন্ট পলের মতো কিছু লোকের হাত ধরে তারা কিছু বিশ্বাসকে আস্তে আস্তে খ্রিস্ট ধর্মের মধ্যে প্রবেশ করাতে শুরু করে যেগুলো ছিল খ্রিস্ট বিকৃত হয়ে যাওয়ার কারণ আজকে আমরা দেখি তাহিদের দাওয়াত দিয়েছিলেন যে ঈসা আল ইসলাম সেই ঈসা আল ইসলামকে খ্রিস্টানরা ইবাদত করে তার পূজা করে তাকে গড বা তাকে ঈশ্বর বলে মনে করে অথচ এই দাওয়াত তিনি দেননি তো এই বিকৃতিটা কিভাবে হলো এই বিকৃতিটা হলো বিদাতের বিদাতের মাধ্যমে বিষয়টা আরো গুরুতর কিছু কারণ ছিল সম্রাট কনস্টান্টিন কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এটা নিয়ে অনেকগুলো কথা আছে কেউ কেউ বলেন যে তিনি খ্রিস্ট ধর্মে কনভিনস হয়েছিলেন খ্রিস্ট ধর্মের বিশ্বাসের কারণে সেটাকে তার সত্য বলে মনে হয়েছিল কেউ কেউ বলে যে খ্রিস্ট ধর্ম কে ব্যবহার করে তিনি পুরো রোমানদেরকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন এটা একটা কারণ হতে পারে আবার খ্রিস্ট মধ্যে শাসকের অন্ধ আনুগত্যের বিষয়টাকে তিনি ব্যবহার করতে চেয়েছেন যেন রোমানদেরকে একটা একটা স্টেট যেন তার আয়ত্তে রাখতে পারে এ ধরনের একটা চিন্তা তার মধ্যে ছিল এরকম অনেকে বলে থাকে তো ধর্মকে এই যে নিজের কাজে লাগানো এটা কনস্টান্টিন বা তখনকার রোমান সম্রাটটা সেটা করেছিল এবং তারা যেটা করেছিল যে খ্রিস্ট ধর্মকে কাস্টমাইজ করেছিল যে তারা রোমান এবং গ্রিকদের কালচারগুলোকে হালাল করে নিয়েছিল এবং বলা যেতে পারে রোমান এবং একটা রোমান করেছিল ভার্সানরা সহজেই আহ সহজেই ধর্ম গ্রহণ করে গ্রহণ করতে আগ্রহী হয় তো তার মানে বিষয়টা সমস্যাটা কোথায় যে সরকার বা একটা শাসক তার প্রভাব মুক্ত থাকতে হবে দিনকে তারা তাদের তারা চায় ক্ষমতা এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা দিনকে পরিবর্তন করে দিনের মধ্যে নতুন জিনিসপত্র আমদানি করে এর মাধ্যমে একটা একটা হয়ে যেহেতু খ্রিস্ট ধর্মের মধ্যে আমরা দেখি আজকে চাচের মধ্যে মূর্তি আছে এই মূর্তি কেন আসলো এই মূর্তি আসলো রোমানদের মন পাওয়ার জন্য রোমানদেরকে দেখানো হলো যে হ্যাঁ তোমরা মূর্তি পূজা করো এখানেও মূর্তি আছে তুমি চলে এরকম তুমি তুমি এতদিন অমুক দেবতাকে পূজা করেছো তুমি এখন ইসা কে পূজা করো সান অফ পুত্রকে পূজা করো তো তারা মানুষের বিশ্বাস মানুষের সমর্থন পাওয়ার জন্য ধর্মকে কারণে শাসকদের থাকা। যদি সেটা মুসলিম শাসকও হয় কারণ মুসলিম শাসকরাও ইতিহাসে আমরা দেখেছি যে দিনের কিছু ব্যাপারে তারা এদিক ওদিক করার চেষ্টা করেছে আলেমদেরকে ব্যবহার করে তো শাসকের প্রভাব বল থেকে মুক্ত রাখা দরকার দিনকে কারণ তারা তাদের সাথে বিরুদ্ধে যদি দিন ইসলাম কখনো যায় তখন তারা দিন ইসলামের বিরুদ্ধে আমরা দেখিনি এমন অনেক নতুন ধারণা যাই সেটা নিয়ে আমরা খুব বেশি ডিটেলে যাব না মূল কথা হচ্ছে বিজাতের ব্যাপারে সাবধান থাকা এবং শাসক বর্গের ব্যাপারে সাবধান থাকা যেমন তারা কখনোই দিনকে পরিবর্তন করতে না পারে খ্রিস্টান যেই শিক্ষা নিয়ে আইসা আল ইসলাম এসেছিলেন সেই শিক্ষা কিন্তু আজকের খ্রিস্টানরা অনুসরণ করে না যদি তারা দাবি করে তারা খ্রিস্টান কিন্তু সেই শিক্ষা তাদের মাঝে নেই তো ধর্মের প্রচার প্রসার বা দিনের বিস্তৃতি লাভ করাটা উদ্দেশ্য আমাদের কিন্তু সেটাকে বদলে নয় সেটাকে কাটছাট করে নয় কাটছাট করলে সেই দিন আর দিন থাকবে না এর পরবর্তী একটা বিষয়টা এখান থেকেই চলে যে আল্লাহ বলেছেন যে তোমার অনুসারীরা ইসার অনুসারীরা ইসার অনুসারীদের মতো দুটো দল হবে এবং যারা ইনার আনবে তারা বিজয়ী হবে তো আইসার ইসলামের আসল অনুসারী কারা ইসার অনুসারীদেরকে আমরা শুনলাম যে তারা তো আস্তে আস্তে তাদের সংখ্যা কমে গেছে আসলে হচ্ছে আমরা আদর্শিক বিশ্বাস এটাই আসল কথা কথা বন ইসরায়েল বলতে তারা কারা ইহুদি তারা কিন্তু বন ইসরায়েলের আহ যদি বলি এটাকে একটা বংশ বংশধর কিন্তু এই বংশধারা দিয়ে আল্লাহ তালা বিচার করেন না এই বনি ইসরায়েল আজকের ইহুদিরা যদি মুসা আলহ ইসলামের বন ইসরায়েলের বংশধর হয়েও থাকে তাদের কিচ্ছু আসা যায় না কারণ তারা কি বিশ্বাস করছে সেটাই আল্লাহদের বিচার করবেন মুাম যে বিশ্বাস নিয়ে যে শিক্ষা নিয়ে এসেছেন আইসা আল ইসলাম যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে একই শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাম কাজেই এই আদর্শের উপরে যে থাকবে সেই হচ্ছে হক সেই সঠিক কাজেই আহ বংশধারা বা যেটাকে আমরা বলি আহ কথা বলছি বংশধারা দিয়ে আসলে আহ আল্লাহ আল্লাহ বিচার করেন না জন্য আল্লাহ তালা বলছেন যে আইসার অনুসারীদেরকে আল্লাহ তালা কি পর্যন্ত বিজয় রাখবেন এবং কারা ইসা আল ইসলাম অনুসারী আমরা মুসলিমরা আর সেই বিষয়ে সেটা হচ্ছে নুসরা বা আনসার হওয়া তিনের জন্য সাহায্য করা সাহায্যকারী হওয়া আমরা আমরা শুনেছি হাওয়ারিনদের কথা হাওয়ারিনদেরকে হাওয়ারিনদেরকে আইসা আল ইসলাম জিজ্ঞেস করেছিলেন যে কে হবে আমার আল্লাহ পথে সাহায্যকারী তারা বললো আমরা দিনের জন্য সাহায্যকারী আমরা আনসারদের কথা জানি মুদিনায় যারা তাদের জান দিয়ে আসলে একটা অজানা বিষয় বা একটা অপরিচিত বিষয় বলা যায় দিনের জন্য সাহায্য করা এটা কি জিনিস আমি ভাবতে পারি আমাদের কাছে দিন মানে হচ্ছে হয়তো কালেমা সালাত, সাওম। জাকাত এবং হাজ এ বেশি হয়তো আমরা চিন্তা করতে পারি না কিন্তু আমরা দেখব যে দিনকে রক্ষা করা নবীর নবীকে সাহায্য করা দিনকে প্রতিষ্ঠা করা এগুলো দিন ইসলামের খুবই বড় বড় ইবাদত আমরা এটার সাথে পরিচিতই হয়তো অনেকে না তো যারা এই কাজগুলো করে তাদেরকে বলা হয় আনসার দিনের যারা সাহায্যকারী হয় তো হাওয়ারিনরা ছিলেন দিনে সাহায্যকারী আসল সালামের সময় আনসাররা ছিলেন দিনে সাহায্যকারী তো দিনের প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তাদের তারাই হবে আনসার হ্যাঁ আল্লাহ তালা আমাদের কথা করে না তো বলবেন না যদি আমরা আনসার হই কিন্তু আমাদের নাম উল্লেখ উল্লেখ থাকার দরকার নেই দিনের জন্য দিনের জন্য যদি আমরা কাজ করি সেটাই হবে দিনের জন্য আনসার হওয়া তো এই হচ্ছে আইসা আল ইসলাম ব্যাপারে আহ যা জানি কোরআন এবং সহিসুলনা থেকে মোটামুটি আমরা যা জানি তা আমরা বলার চেষ্টা করেছি তো এরপরে আমাদের লেকচার সিরিজ যেহেতু আজকে এই পর্বের সাথে শেষ তো নবীদের ব্যাপারে কিছু ব্যাপার আমাদের জানা গুরুত্বপূর্ণ প্রথমত মানব জাতি এই মানব জাতি বলতে আমরা শুধু মুসলিম বোঝাচ্ছি না আমরা মুসলিম অমুসলিম আমেরিকান বা বাংলাদেশি চাইনিজ প্রত্যেকের ব্যাপারে পৃথিবীর সকল মানুষ সকল মানুষ পুরো মানব জাতির কথা বলছি মানব জাতি এই নবীদেরকে ছাড়া অচল একটা একটা জাতি তারা হয়তো জ্ঞানবিজ্ঞানে রাজনৈতিক রাজনৈতিক উৎকর্ষে অনেক এগিয়ে গেছে কিন্তু তাদের জীবনের কোন মূল্য নেই তারা যদি সত্য পথের উপরে না আসতে পারে এই পথ দেখিয়েছেন নবীরা নবীদের কাজ ছিল মানুষকে পথ দেখানো সেটা সে প্রত্যেক জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন তো মানব জাতির জীবন নবীদেরকে ছাড়া অচল নিজেদের সফলতার জন্য তাদের উপরে জ্ঞান রাখা তাদের অনুসরণ করা আমাদের দরকার এই ব্যাপারে এববুল কাইম রাহিমাহুল্লা কিছু কথা উল্লেখ করেছেন সেগুলো হলো তিনি বলেছেন এই দুনিয়া এবং আখিরাতে সুখ অর্জনের জন্য ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করারও কোন উপায় নেই তাদের কথাবার্তা এবং কাজ আমাদের জন্য আদর্শ তাদের ছাড়া আমাদের আত্মা আমাদের দেহ মৃত হয়ে পড়বে দুই নম্বর বিষয় সেটা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানদণ্ড হচ্ছেন আল্লাহ তাল্লার নবীরা তারা হচ্ছেন স্ট্যান্ডার্ড তাদের সম্পর্কে জানার এবং পড়াশোনা করার একমাত্র যে উৎসটি রয়ে গেছে সেটা হচ্ছে কোরআন এবং রাসুল্লাহামদিকে যা বলে গেছেন এটা ছাড়া আর কোন পথ নেই ওনার কেন এই কথা বলছি অনেকে বলতে পারেন যে খ্রিস্টানরা তাহলে কোথা থেকে জান নবীদের কথা তাও তো বিশ্বাস করেন কিন্তু আসলে যেটা সত্য সেটা হচ্ছে খ্রিস্টান বা ইহুদিরা যে কিতাব অনুসরণ করে বর্তমানের বাইবেল এবং ইঞ্জিল বাইবেল এবং তাও যেটা ফলো করে তারা যেটা আছে সেগুলো বিকৃত হয়ে গেছে জাস্ট আমরা অল্প দু একটা উদাহরণ শুনি যেমন ওল্ড টেস্টামেন্টে নবীদের ব্যাপারে যেগুলো বিশ্ব বর্ণা এসেছে সেগুলো খুবই আপত্তিকর যেমন নূ আলহ ইসলামের ব্যাপারে বলা হয়েছে তিনি মদ উলঙ্গ হয়ে শুয়েছিলেন ইব্রাহিম আল ইসলাম বলা হয়েছে তিনি মিশরের রাজার কাছে যাওয়ার জন্য তার স্ত্রীকে সাহ কে ব্যবহার করেন তিনি লুত আলসালাম সম্পর্কে বলা হয়েছে তিনি মদ খেয়েছেন মদ খেয়ে মাতাল হয়ে তার কন্যাদের সাথে শারীরিক সম্পর্ক করেছেন এরকম ইয়াকুব আল্লাহ সম্পর্কে বলা হয়েছে এরকম দাউদ আল ইসলামকে বলা হয়েছে তিনি দাহিচারি খুবই নোংরা চোর বলা হয়েছে নবীদেরকে এরকম আমরা বাইবেলে পাই তো প্রশ্ন হচ্ছে এই ধরনের বর্ণনা আসলে কেন আসলো বাইবেলে বা ওল্ড টেস্টাম বা নিউ টেস্টেমেন্টে আসলে এখানে একটা এখানে একটা এজেন্ডা আছে যে যারা এই কিতাব গুলোকে বদলে দিয়েছে তারা আসলে চেয়েছে যে নবীদের গ্রহণযোগ্যতা ক্রেডিবিলিটি নষ্ট করে দিতে মানুষের সামনে মানুষ যখন দেখবে নবীরাই এমন চরিত্রে তখন আসলে সে নবীদেরকে অনুসরণ করবে না ইগুলিদের মানসিকতা আসলে কতটা কদর্য এটা এই কাহিনীগুলো দেখলে বোঝা যায় তাদের নবীদেরকে অশ্রদ্ধা করা এবং মর্যাদাহানি করাই ছিল আসলে এর উদ্দেশ্য জানা মানুষ তাদেরকে অনুসরণ না করে তো এই কারণে আমাদেরকে কোরআন দিকে আসতে হবে ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়ে যাওয়ার পেছনে তাদের বিপথে যাওয়ার পেছনে কারণ হচ্ছে তারা এই কথাগুলোকে তারা আল্লাহ বিশ্বাস করে যে কারণে আজকে তারা সবপথে নেই তাদের নীতি নৈতিকতা বলে কিছু নেই কিছুই অবশিষ্ট নেই তৃতীয় একটা বিষয় সেটা হচ্ছে একজন নবীর প্রতি অবিশ্বাস স্থাপন করা সকল নবীর প্রতি অবিশ্বাস করার সমান আল্লাহ তালা সুরানি সাহেব বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসুলদের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসুল মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে আমরা কিছুকে বিশ্বাস করি কিছু নবীকে বিশ্বাস করি এবং কিছু লোককে অবিশ্বাস করি এবং তারা এর মাঝামাঝি একটি পদ গ্রহণ করতে চায় তারা হলো প্রকৃত কাফির আল্লাহ তালা বলছেন সুরাসুয়ারায় নুহের লোকরা নবীদেরকে অস্বীকার করেছে আদের লোকেরা নবীদেরকে অস্বীকার করেছে সামুদের লোকেরা নবীদেরকে অস্বীকার করেছে अब जी नू आलमु नू आलामाना ख्रीटान और इहुदीरा सबाई के अविश्वास विश्वास कर लो जु तुहम्मद साह अल्लाम के विश्वास करना यह कारण तफिल मोटामुटी लेकिन सीरिज शेष नबीर জীবন আমরা কেন আসলে উল্লেখ করলাম আহ আমরা প্রথমে বলেছি তারা হচ্ছে আমাদের আদর্শ তাদের কথা নবীদের কথা কোরআনে এসেছে অন্তত অর্ধেক স্থান জুড়ে আল্লাহতালা কোরআনে নবীদের কথা বলেছেন বারবার বারবার করে বলেছেন তো নিশ্চয়ের পিছনে কারণ আছে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তালা এতবার এতগুলো কাহিনী আমরা কেন বলেছেন আমরা শেষ শেষ উম্মা তাই আমাদের আগের উম্মের যে অভিজ্ঞতা ইতিহাস এগুলো আমাদের জন্য কাজে কাজে লাগবে যেগুলো আমরা জানি এগুলো আমাদের ভুলকে চিহ্নিত করতে যেটা শয়তানের যে আহ্বান যে ভুল কথা আমাদেরকে ডাকে সেগুলো চিহ্নিত করতে আমাদের সহযোগিতা করবে কারণ অতীত থেকে মানুষ শিক্ষা নেয় তো যাই হোক আমরা শেষ করছি একটা ঘটনা বলে আমরা জানি এটা একটা সহিদিশা আছে আল্লাহ রসুল সাল আলাম একবার একটা একবার তিনি ক্ষুব্ধ দিচ্ছিলেন তো সেই খুদবার মাঝে এক বেদুইন বেদিন হওয়ার কারণে সম্ভবত তার আসলে আচার ব্যবহার করাটা ভালো ছিল না সে খুদবার মাঝে কথা বলা কথা বলে উঠলো রাসুলাম কথা বলছেন তার মধ্যে সে কথা বলে উঠলো কিয়ামত কখন রাসুল আসলাম কোনো উত্তর দিলেন না আবার সে জিজ্ঞেস করলাম কিয়ামত কখন সাহেবের খুব বিরক্ত হলেন তো রাসুল কিন্তু তার কোন উত্তর দিলেন না ক্ষুদা শেষে তিনি তাকে বললেন কি জানতে চাও সে বললো কিয়মত তখন রাসুল সাল্লাম বললেন তাকে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ তখন সে বললো আমি খুব বেশি সালাত আমি খুব বেশি সাদাখাও করিনি কিন্তু আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি তখন রসুল্লাহাম বললেন যে তুমি কেয়ামতের দিন তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো নবীদের কাহিনীগুলো আমাদের বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যারা ভালোবাসতে নবীদেরকে যেন অনুসরণ করতে পারি যদি আমরা নবীদেরকে ভালোবাসি নবীদেরকে অনুসরণ করি আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আমরা কেয়ামতের দিন নবীদের সাথেই থাকবো তো নবীদের সাথে আমরা জন্য আল্লাহ আমাদেরকে কেয়ামতের দিন রাখেন উত্থিত করেন সেই দূর করি এবং আমাদের এই লেকচার সিরিজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী বিষয়টা আমাদেরকে জানানো হলে আমরা ইনশাআল্লাহ তালা সহ্য নেবো डियार प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईन ड्रवस मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू raindropsmedia डट फेसबुक डट कम स्लैश अथवा यूट्यूब यूत्व चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट